বন্ধুগণ আমি যে বিষয়টি আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে সেটা সে বিষয়ে যাচ্ছি যে কথাগুলো বললাম এগুলো শুধুমাত্র দেয়া হয়েছে সেটা বলো রসুল সাল্লাহ সাল্লামের জীবন ও কর্মে কর্মের আলোকে সূন্যার পরিচয় ও গুরুত্ব এখানে অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সময়ের দিকে লক্ষ্য রেখে আমি অল্প কয়েকটি কথা বলবো যেহেতু রাত বেশি হয়ে গেছে। আর আমার পরে আপনারা জানেন যে বাংলাদেশে যাদেরকে আলেম বলা হয় থাকে যাদেরকে আলেম না চিনলে আপনি আলেম চিনতে পারেন নাই এই ধরনের একজন বড় শেখ বড় আলেম হদিরাত শেখ আলু সাজা দত্তুর ও বকর মোহাম্মদ জাকারিয়া রয়েছেন যার সামনে আলোচনা করা আমার জন্য সাধারণ মানুষের খুবই ধিষ্টতা বুঝতে পেরেছেন এই ধরনের বড় একজন আলোচক রয়েছেন যাদের আইম থেকে মানুষ সমৃদ্ধ হওয়ার মতো যাদের এলমের মাধ্যমে মূলত সত্যিকার শূন্য জ্ঞান লাভ করার মতো যাদের মূলত হেদায়তের নূর লাভ করার মতো এই সমস্ত আলেমগন রয়েছেন তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ এই যে রাত বেশি হয়ে যাচ্ছে আমি শুধু কয়েকটি কথা বলেই শেষ করব। নবী সাল্লাহামের জীবন ও কর্মের আলোকে সূন্যাতের পরিচয় বন্ধুগণ নবী সাল্লা গোটা জীবনটাকে আমরা দুটি পর্যায়ে জানি একটা হচ্ছে। নবী সাল্লা ইসলামের জীবন নবুতের আগের জীবন আর একটা হচ্ছে নবী সালের অনেক বড় জীবন আর নবী সাল্লাহামের যৌবনের মৌলিক সময় যেটা সেটা মূলত নবুতের আগেই ছিল নবতের আগেই ছিল তাই এই জীবনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন এমন এমনভাবে সমাদৃত হয়েছেন এমনভাবে গ্রহণযোগ্য হয়েছেন যে নবী সালী ইসলামের ব্যাপারে তার যারা বিরোধী ছিল ঘোষণা করার পর নবী হিসেবে নিজেকে দামি করার পর যারা তারাও নবী সুফিয়ান গিয়ে উপস্থিত হলো বোখারি রেবায় তোমার বন্ধুগণ হিরাকলিয়াসের দরবারে যখন আবু সুফিয়ান গিয়ে উপস্থিত হলো আবু সুফিয়ান নবী সাল যে ইসলামের বক্তব্য দিচ্ছেন এর বিরুদ্ধে জিজ্ঞেস করলো রোহান সম্রাট জিজ্ঞেস করলো আবু সুফিয়ানকে আবু সুফিয়ান মোহাম্মদ যার কথা বলছো দিন তোমাদেরকে ইসলামের দিকে আহ্বান করতেছে নতুন দিল্লির দিকে আহ্বান করতেছে তিনি জীবনে কোন সময় তোমাদের সাথে কোন সময় মিথ্যা কথা বলেছে কিনা আগে তুমি সেই সাক্ষ্য দাও তখন আবু সুফিয়াননি তখন হিরাক্লিয়াস বললেন তাহলে তোমাদের অসুবিধা কোথায় তোমাদের বিরোধিতার কারণ কি যিনি তোমাদের সাথে জীবনে কোনোদিন মিথ্যা বলেনি তিনি মানে কিভাবে সাথে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি তখন আর প্রশ্নের উত্তর দিতে পারল না আমার নবীমের জীবনটা গোটা জীবনটাই আমার বন্ধুগণ এটা কোনো রাজনৈতিক ব্যক্তির জীবন নয় কোন নেতা নেত্রীর জীবন নয় গোটা জীবনটা এমন ভাবে সাধারণ ছিল যে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে সেখানে গেলাম না এরপরের পর্যায়ে আসি নবুতের পরবর্তী জীবন নবী সাল্লা ইসলামের বন্ধুকর্ণ নবী ইসলাম নবুত প্রাপ্তির পরে নবী সাল্লা কথা ঘোষণা করলেন রেসারত নিয়ে আসলেন তখন নবী সালীকটি কাজ গোটা এই চোখের আয়নার সামনে চলে আসলো একজন দুইজন নয় শত শত মানুষের চোখের আয়নার মধ্যে চলে আসলো প্রত্যেকটি কাজ কি নবী সাল্লা যাতে করে পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করা যায় কারো পর্যন্ত জিনিসকে কি করতেছিলেন তারা রেকর্ড করতেছিলেন সেটা তাদের চোখের মাধ্যমে তাদের স্মৃতির মাধ্যমে নবী সালের কথাগুলোকে রেকর্ড করতেছিলেন এগুলো থেকে আসতেছে প্রত্যেকটি বক্তব্যের ভিত্তি রয়েছে পরম্পরা রয়েছে সূত্র রয়েছে উৎস রয়েছে তিনি নিজের ক্ষতি করেছেন এই এক ব্যক্তি ইমাম মালিক রহমতুল্লাহের কাছে আসলেন ইমাম মালিক রহমতুল্লাহ কাছে এসে একটা প্রশ্ন করলেন ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম আপনাকে একটা প্রশ্ন করব তার প্রশ্ন করলেন প্রশ্ন করার পর মালিক চুপ করে আসেন তিনি উত্তর দিচ্ছেন না আমার বন্ধুগণ এটা সহজ কথা কারণ আমরা অনেক সময় দেখি যে লোকের আমাদের কাছে প্রশ্ন করে আমার কাছে প্রশ্ন করে আগে দেখা যায় আমার পাশে যিনি আছে তিনি উত্তর দিয়ে দিচ্ছেন তখন আমি বেছে যাইনি আমি শুধু তার দিকে স্থান নির্দিষ্ট করে নিয়েছেন সেই খবর তো আপনার নেই কথাকে বুঝতে পেরেছেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বন্ধুগান চুপ করে আছেন বললে যে ই মাম আপনি উত্তর দেন বললো যে আমি আগে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার আখে হাতের বিষয়টি একটু ভালো করে চিন্তা করে নেই তোমার এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো কিনা কথা কি বুঝতে পেরেছেন আন্দাজ হনুমানের উপর যে বক্তব্য চালিয়ে যাচ্ছেন এখন তো শীতকাল যখন আসে মাশা আল্লাহ মাশাল ওয়াজ মাহবিল প্রত্যেকটি গঞ্জে গঞ্জে প্রত্যেকটি গ্রামে গ্রামে ওয়াজ মাহফিলের শেষ নেই আর আমাদের ওয়াইজগন মাশাল এক একজন সুরের মাধ্যমে তালে তালে কি এখন তো মাহফিল মধ্যে কমেডি হয় ড্যান্সও হয় ঠিক কিনা ওয়াইজ এখন কমেডি হচ্ছে ড্যান্সও হচ্ছে আমার জানা নেই কয়দিন পরে এই মাহফিল গুলো কোন পর্যায়ে এখন এটি মূলত এক প্রকারের রমরমা ব্যবসায় পরিণত হয়েছে এটা দাবাতি কাজ নয় এটা দায়ের কাজ নয় খুব ভালো করে জানেন আল্লাহ করে বলছি তারা এই আয়াতের কোনো ভাবে অন্তর্ভুক্ত হবে না তারা দাওয়াত দিতে আসছে কিনা আপনাকে ভালো করে বুঝেন ভালো করে বুঝেন এরা দায়ী নয় এরা হচ্ছে মাত্র যাদের ডাকা হয়েছে তারা নিজেরা দাওয়াত নিয়ে আসছে দাওয়াত দিতে আসে নাই এই আয়াতের মধ্যে তারা পড়বে না তারা দাবাদি কাজের জন্য তারা বের হচ্ছে না তারা নিজেদের স্বার্থের জন্য এই কাজগুলো আগেই এখ্লাস ঠিক করে নিন যে আমি আমার বক্তব্য দিচ্ছি যে বক্তব্য আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা আল্লাহর উদ্দেশ্যে আমি এই করতে পারছি কিনা যদি আল্লাহর উদ্দেশ্য করতে না পারেন সেটা গ্রহণযোগ্য হবে না বন্ধুগণ যেটি বলতেছিলাম সেটা হলো এই যে যদি আপনি কোনো কাজ বলেন সুন্না তাহলে আপনাকে দলিল দিতে হবে কোন কাজকে যদি আপনি বলেন এ তাহলে আপনাকে দলিল দিতে হবে যদি কোন কাজকে আপনি মনে করেন কাজ তাহলে আপনাকে দলিল দিতে হবে তাহলে আপনাকে দলিল দিতে হবে কোনো হাত কে যদি আপনি মনে করেন এটা বুজুর্গ রাত তাহলে আপনাকে দলিল দিতে হবে কোথায় বুঝতে পারে তাহলে আপনাকে দলিল দিতে হবে দলিল ভিত্তিতে আপনাকে দিতে হবে ফলে নবী সাল্লাম এর গোটা জীবনের পর থেকে আরম্ভ করে নবী সালাই ষোল ভাগে ভাগ করেছেন কয় ভাগ ভাগ করেছেন অনেক দীর্ঘ আলোচনা অনেক দীর্ঘ আলোচনা ১৬টি ভাগে ভাগ করেছেন যাতে করে নবী সাল্লা কাজগুলো আমরা কখন কোনটা হবে কোনটা শুননা হবে না কোনটা হবে, হবে কোনটা না, কিভাবে পালন করতে হবে করতে হবে না প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে মূলত হাজি কিতাব গুলোতে এবং ওলাম তাদের কিতাব গুলোর মধ্যে এগুলো বিস্তারিত আলোচনা করেছেন